বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভৌতিক অ্যাডভেঞ্চার সৈয়দ মুস্তফা সিরাজ তাঁর জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো তিরিশ সালে মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু ছোটদের জন্য লিখেছেন প্রচুর ভৌতিক গল্প ও গোয়েন্দা কাহিনী তার সৃষ্ট কর্নেল চরিত্রটি সব বয়সী পাঠকদের কাছে সমান জনপ্রিয় সাহিত্য সৃষ্টির জন্য তিনি পেয়েছেন বঙ্কিম পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কার আনন্দ পুরস্কার ইত্যাদি আজকের গল্পটি আমরা নিয়েছি পত্র পত্রভারতী থেকে প্রকাশিত সৈয়দ মোস্তাফা সেরাজ ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে प्रधान चरित्रे गल्पकार सुदीप्त न्यांगा और बैंगा गल्पाठे दीप गल्पे सूत्रधार मीर शुरू हौतिक एडभे डैशबोर्डर आलोते घड़ी देखे निल सत पी बजे সুদীপ্ত গাড়ি চালাচ্ছিল এই পেট্রোল গাড়ি চালাচ্ছে মাঝে সামনের দিক থেকে চোখ এবং হেলতে দুলতে এগিয়ে আসছে দল বেঁধে মালবোঝাই ট্রাক তাদের পাশ কাটিয়ে যেতে যেতে সুদীপ্ত রুষ্ট মুখে বিড় বিড় করে সম্ভবত ঘড়ি দেখার পর বললু আর কত যেতে হবে রে দীপু সুদীপ্ত একটা গর্তের পাশ কাটিয়ে যেতে যেতে গিয়ার চেঞ্জ করে গম্ভীর মুখে বলল না কেন তুই তো বার কয়েক এই রাস্তা দি গেছিস তখন রাস্তার এই অবস্থা ছিল না কলকাতা থেকে ন ঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যেতাম সামনে কোথাও একটা গাড়িটা থামিয়ে আরেকবার চেষ্টা করে দেখ মোবাইলে কিংসুককে পাওয়া যায় কিনা সুদীপ্ত একটা হাত স্টিয়ারিংয়ে রেখে বুক পকেট থেকে অন্য হাতে মোবাইল ফোন বার করলো তারপর কিছুক্ষণ টেপাটিপি করে বিরক্ত হয়ে বলল না কোনো সাড়া নেই আমি কিছু বুঝতে পাচ্ছি না বিকেল চারটেতে তো কিংসুকের সাড়া পেয়েছিলাম তারপর থেকে কি হলো কলকাতা ভেঙে যান জট সেই জট ছাড়তে তিনটি ঘন্টা গেছে কিংসুক টেলিফোনে আগে ভাগে জানিয়েছিল ते देखे पुजो कदिन बिस्टी सारा पश्चिमबंग भिजे जबुथबु कौन बनार उपद्रव तौतर नम्बर जतियों सड़क डोबे नहीं तर अवस्था शोचन हल बेसारी डिल्क्स बस आसा मोटामुटी आरामदायक क्यों सुदीप्तर स्वभाजे गाड़ी छाड़ा क्यों एक पा बाड़ाते राजी नये আমি জানি এই অ্যাম্বাসেডার গাড়িটা পুরনো সুদীপ্ত গাড়িটা কেনার পর প্রচুর পয়সা খরচ করে তাকে নবীন করে তুলেছে অবশ্য কথা সত্যিই গাড়িটার মেজাজ ঠিক থাকলে এবং রাস্তা মসৃণ হলে ঘন্টায় একশো কিলোমিটার বেগে ছুটতে পারে গত মার্চে সুদীপ্তর গাড়িতে দুর্গাপুরে আমাদের আরেক এক বন্ধু শুভ্রাংশুর বাড়ি গিয়েছিলাম সে একজন ইঞ্জিনিয়ার एदी के फारा टाउनशीप वी बिंग इंजिनियर बल तो बेसर मैनेजर शुद्धानी तबी तेरहता कटे जाए गाड़ी आलोए झलसे दिए पास काटिए चले जा রাস্তা ভালো হলে সুদীপ্ত তাদের পেছনে ফেলে এগিয়ে যেত পারছে না বলেই সমানে রুষ্ট মুখে বিড়বিড় করে কাকি গালাগালি করছিল কিছুক্ষণ পরে আবার ঘড়ি দেখল আটটা বাজতে চলেছে হেডলাইটে দুপাশে এখন জঙ্গল দেখা যাচ্ছে শরৎকালের জঙ্গল তাই উঁচু গাছের গুঁড়ি ঘিরে ঘন ঝোপঝাড় আর লতা দিক থেকে একটা গাড়ি আসছিল যখন তখন ভয় যেভাবে আসছে মুখোমুখি সংঘর্ষ কিন্তু গাড়িটাকে এগিয়ে বাঁ সরে গেল তারপর বিকৃত মুখে বলল ব্যাটার ছেলে নির্ঘাত মাতাল বুঝলি বিলু কোথাও অ্যাক্সিডেন্ট করে পালিয়ে আসছে নয়তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে আমার গাড়ির সামনেই পড়ে इतिमदे मन मने खाप्पा गाड़ीटर दिखे मुख घूरिएगर जने किम तक चोल गाड़ी छाय मूर्ति बस घूर दृष्टि तीक्षण चमके उठल सती लोक बैक सीटे बसे आ चोखे भूल नये से पीठ पड़े सामने सीटे तैकने दिव्य लिफ्टिना पसाय लोकटा क्यों पेचने ढुकल यो भारी अद्भुत बेपारन मन हलो लोकटा चोट डाको होते পেছন থেকে হঠাৎ ছুরি টুড়ি বের করে হামলা করতে পারে তাই তোর কোমরে একটু খোঁজা দিয়ে চাপা সরে বললাম দেখে ঝাঁকুন কিছু দেখা যাচ্ছে না তুই কি করে বলেই চমকে উঠলো ব্রেকে পার্টি গাড়ি থামাতে চেষ্টা করলো কিন্তু থামলো না সে এবার প্রায় চেঁচিয়ে উঠলো বিলু ব্রেক কাজ করছে না तीन आतम के काटते शुरू कर ब्रेक फेल चेचे उठल्तरेटर पाने बध कर लो ग्यूट्रेलार गाड़ी थेमे गल क्यों दिखे दो सुदीप्त दिखे दोचुते শুধু নিচুতে নয় জল ভরা গর্তে গাড়িটা দিকে কাত হয়ে গেছে এবং আমি সুদীপ্ত ধমক দিয়ে বলল কে হে তুমি কোন মৌকায় চুপচাও গাড়িতে চেপে বসেছ নামা বলছি সে কোনো জবাব দিল না লোকটাকে মোটামুটি স্পষ্ট দেখতে পাচ্ছিল রোগা কালো একটা লোক মাথায় খাজা পাকা চুল মুখে খোঁচা খোঁচার সাদা দাড়ি গায়ে একটা ফতুয়ার মতো জামা ধৈর্য হারিয়ে সুদীপ্ত চেঁচে উঠল বলছি না আমাদের হাতে ধলাই লোকটা দাঁত দেখা যাচ্ছিল সে নীলজ্জের মতো হাসছে আমি আমার পেছনে হাত গলিয়ে দরজার ভেতরকার হাতল ঠেলে লক্ষ খোলার চেষ্টা করলুম কিন্তু আশ্চর্য ব্যাপার হাতলটা একটুও নাড়াতে পারলাম না আমার দেখা দেখি সুদীপ্তিটা খোলার চেষ্টা করলটা শিগির ড্যাশবোর্ড এর বাবাসের পকেট খুলে টর্চটা বের কর দেখ ওখানে আছে টর্চ বার করে আমি সুইচ টিপলুম কিন্তু আমাদের আরও অবাক করে টর্চটা জ্বলল না সুদীপ্ত টর্চটা নিয়ে পেছনটা খুলে ব্যাটারি দুটো বার করলো তারপর আবারও দুটো ভরে পেছনটা বন্ধ করে সুইচ টিপল কিন্তু আলো না বারবার টর্চটার আলো গেল না বলছি সুদীপ্ত আরো খাপ্পা হয়ে টর্চ দিয়ে ব্যাকসাইডের লোকটার উপর প্রহার করতে শুরু করলো কিন্তু তাতেও কাজ হল না সে এবার হতবুদ্ধি হয়ে বলল বিলো। ব্যাপারটা করলটা বললু ঘন্টার পর ঘন্টা জোর কমে গেছে এবার আমি সিট থেকে একটু উঠে পেছনের বেয়ারা লোকটা দাঁত লক্ষ্য করে টর্চের খোঁজা দিল না মনে হলো ফাঁকা জায়গায় আঘাত করছি তবু থামলুম না ক্রমে হাত ব্যথা হয়ে গেল কিন্তু লোকটাকে ছুঁতেও পারল না ব্যাপারটা ক্রমশ আমাদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল কোনো গাড়িও এ সময় সামনে বা পেছন থেকে আসছে না সুদীপ্ত হাঁপাতে হাঁপাতে বলল বিলো গাড়ি থেকে নামা যাক দুজনে দুদিক থেকে হাতলটা ঠেলে লক খোলার চেষ্টা করি মাটিতে মাটিতে দাঁড়ালে জোর পাব বুঝলি কিন্তু তোর দিকটায় তো জল ভরা গর্ত সুদীপ্ত প্যান্টের পায়ের দিকটা গুটিয়ে নিল তারপর বলল খালি পায়ে নামব সে দরজা খুলে নেমে যাচ্ছে দেখে আমিও বাঁদিকের দরজাটা খুলে নেমে পড়লাম জুতো খুলিনি ঘাসে ঢাকা মাটি ওদিকটায় সুদীপ্ত নেমেই আহ উহ করছিল জিজ্ঞেস করলু কি হলো রে সে বলল জলে তলায় ধারালো পাথর কচি তা হোক ব্যাটার ছেলেকে ধলাই দিলে এই কষ্টটা উসুল হয়ে যাবে अभी भेतरे हाथ गुल हाथल्ट ठेले लक खोलार चेष्टा करते लगल ओदिकुदीप तो दल ठेले लक खुलते चेस्ट करल क्योंकि बेपार ढोरे नहीं गाड़ी खूब धीरे चलार समय तक सामने पेचने अनेक गाड़ी छोड़ से बज्रत लोकट चुपी चुपी गाड़ी बैक सीटे उठे बस गाड़ी गाड़ी बैकसिटे फाका देखते भाव थे दिखे तक हेडलैट समीप्त चोखे चोख पड़ते ही लक्ष्य कर लं मुखे आतंकर छाप स्पष्ट और अखण आतंकित मन हम टर लोकटा मानूष नूत प्रेत विश्व नई कश्मीनकाले क्यों भूतटूत देखी कूसंस्कार जाख्याण त्रासे घरे उठल इस समय सामने पेचन गाड़ी आसें गलाय अति कष्टे बोलान दीपू গাড়িতে ওঠ গাড়িটা চালিয়ে নিয়ে গেলে কোথাও গ্রাম বা বাজার পাওয়া যাবে পেছনে লক্ষ্য রাখবি বুঝেছিস কি বলছি স্ক্রুড্রাইভারটা হাতে নিয়ে বললাম দীপু তত লাগছিস কেন বুঝতে পারলু লোকটা যে মানুষ নয় তা গুঁয়ার সুদীপ্তি একটু সুদীপ্ত গরজে উঠল সারা ভূতের নিকুচি করেছে গাড়িটা হেলতে তুলতেই করছিল ঝাঁকুনি বেড়ে যাচ্ছিল বোকা সুদীপ্ত এখনও লোকটাকে চোর ডাকাত ভাবছে মিনিট দশেক পরে জঙ্গলটা শেষ হয়ে আসছে দেখতে পেলাম রাস্তাটাও এবার কিছুটা ভালো সুদীপ্ত গাড়ির গতি সবে বাড়িয়েছে বাঁদিক থেকে একটা লোক ঝোপ জঙ্গল ঠেলে আর তারপদে পড়েছি দাদাই একটু সুদীপ্ত সম্ভবত এই লোকটাকে দেখে সাহস পেয়েছিল সে গাড়ি দাঁড় বলল আপনি কোথায় যাবেন লোকটার পরনে যেমন ফুল প্যান্ট গায়ে হাফশার্ট আর কাঁধে একটা ব্যাগ গায়ে রং কুচকুচে কালো এবং সন্দেহজনক খোঁচা খোঁচা সাদা গোপদাড়ি আর কাঁচা পাকা চুল চোখের ইশারায়োখ না লোকরা বলল দেখবে না বলে সে লক্ষ্য চেষ্টা করলো কিন্তু খুলতে না পেরে চা দাবার দরজাটা খোলা ভাল লাগে না তোর দরজাটা খোল না আমাদের দুজনকে অবাক করে পেছনের দরজা খুলে গেল। অনেক কাল বাদে তোর সঙ্গে দেখাও নেঙ্গা বললো ও বেঙা এত হাসছিস ব্যাঙা বললো স্যারদের যা ভয় দেখিয়েছি বলার নয় অন্য কেউ হলে নির্ঘাত গাড়ি ফেলে ছুটে পালিয়ে যেত যে স্যার গাড়ি চালাচ্ছেন ইনি বেজায় সাহসী ও পাশের উনিও বেশ সাহসী তো আমাকে বড্ড ভয় পেয়েছেন মরণ বেশ যায় না মলে আর কত ভয় দেখাবি বলতো হ্যাঁ আচ্ছা খবর বল কোথায় আছিস এখন সে ধর ধরধরিতে বুঝলি মনে সুখ পেলাম না তাই ভাবলুম একবার হড়হড়িতে ফিরে যাই এবার রাস্তাটা গাডিটা আরো জোরে চালান হ্যাঁ কোথাও থামবেন না ঘুরে আলো একটা ছোট্ট বাজার মতন রয়েছে বোধহয় সুযোগ তো সেখানে পৌঁছেই গাড়ি দাঁড় করালো সে বললো চা খেতে হবে আঙুলে জড়ানো রয়েছে একদম লোক বেঞ্চে বসে আছে আমাদের দেখে ভদ্রতা করে তারা উঠে দাঁড়ালো সুদীপ্ত বলল বসুন বসুন আমি বসবো না গাড়িতে বসে থেকে থেকে পায়ে ব্যথা হয়ে গেছে চাওয়ালা যত্ন করে পেয়ালা ধরছিল নাটির ভারি দিন না গণ্ডমান তারপর আমাদের দেখে বললেন আপনারা কোথেকে আসছেন সুদীপ্ত বলল কলকাতা থেকে যাবো ফারাক্কা টাউনশিপ এখনো ঘন্টা দুয়েক লাগবে রাস্তা কোথাও একটু ভালো কোথাও সাংঘাতিক হড় চেষ্টা করে গঙ্গায় তলিয়ে গেছে তার গাড়ি দিকে ঘুরে বললো কিন্তু দুজন লোক আমার গাড়ির ব্যাকসিটে বসে আছে তারা যাবে হরহরি দুজনকে বাধ্য হয়ে লিফ্ট দিচ্ছি ভদ্রলোক চশমা খুলে বাধ্য হয়ে গাড়িতে হ্যাঁ শুনলুম একজনের নাম ব্যাঙা আর অন্য জনের নাম ন্যাঙ্গাড়িতে হঠাৎ একটা হল্লা শোনা গেল সবাইকে থামিয়ে সেই ভদ্রলোক বললেন কি সর্বনাশ ব্যাঙা কেট কাটা ছিলেন দুজন দাগড়াই চেহারার লোক ভিড় ঢেলে গিয়ে এলো বলুন বলুন বড়বাবু এদের গাড়ির পেছনের সিটে নাকি বেঙ্গা ন্যাঙ্গা বসে আছে দেখতো ব্যাপারটা কি পোদো আর মনসারাম এগিয়ে গিয়ে সামনে কার জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিব্যি লক্ষ আমরা ভিড় ঠেলে এগিয়ে গেল কয়েকটা টর্চের আলো ব্যাকসিটে পড়ল না ব্যাঙা ন্যাঙ্গা কেউ তো তবে আমাদের ব্যাগ আর নিচে পড়ে আছে সুদীপ্ত সেগুলো তুলে সিটে আগের মতো গুছিয়ে ভিড়ের লোকগুলো খ্যা খে করে হাসছে বললেন ছেড়ে কাসুন ভয়ে দীর্ঘ প্রেতাত্মাও বলতে পারেন সুদীপ্ত বলল। ভূত বা প্রেতাত্মা বলছেন কিন্তু ওরা তো মানুষের মতো কথা বলছিল সুদীপ্তের অজ্ঞতায় বড়বাবু বললেন আপনারা কলকাতার লোক প্রেতের পাল্লা কখনো কি বললেন বর্দা ব্যাঙা নেঙা মহা ত্যাঁদর বলা যায় না অন্ধকার রাস্তায় আবার ওনাদের গাড়ির ব্যাগ সিটা ওটা পারে তার চেয়ে আমি বলি কি বরতলার সাধু বাবা যেতে চাইছিলেন সন্ধ্যাবেলা ওকে জিজ্ঞেস করে আসি উনি যদি গাড়ির পেছনে ত্রিশুল আর মরার খুলি নিয়ে বসে থাকেন ব্যাঙা ন্যাঙ্গা গাড়ি দিকে আসতে সাহসই পাবে না সবাই এক গলায় বলে উঠল সুনীপ্ত গাড়িতে উঠে আমার দিকে একবার তাকিয়ে চাপা সরে বলল এ কি হচ্ছে রে এতক্ষণ একজন ভূত বই আনলাম এবার কি কাপালিক সাধুকে লিফ্ট দিতে হবে নাকি আমিও চাপা সরে বললুম ভূতের চেয়ে কাঁপা লিপে সাধু বাবা সাধু বাবারে হাঁটু অব্দি লাল কাপড় গলায় রুদ্রাক্ষের মালা কপালে ফোঁটা কাটা হাতে ছোট্ট ত্রিশুল এবং কাঁধে লাল রঙের ঝুলি মড়ার খুলিটা झुलीते ही आरोप लोकभ्रमे सोद मनसाराम दरजा खुले दिल साधु बाबा पोदी उठलें बैग गुल सचत् एक पाशे सरल ब्रह्ममयी बड़बाबू बाबारा मायरा অনুমতি দা তারা তারা বিদায় অভ্যর্থনার মধ্যে দিল। অবস্থা এবার মোটামুটি ভালো সাধু বাবা মিঠে গলায় বললেন বাবারা কি এই প্রথম ফারাক্কা যাচ্ছেন সুদীপ্ত বলল আগে না এর আগেও কয়েকবার গেছি ওখানে আত্মীয় আছেন বুঝি আমাদের এখনো মা প্রচুর ইলিশ দিচ্ছেন বাবারা আমি কিন্তু নিরামিষের দলে নই মাংসাহারি মাছটা ছুঁই না অবশ্য তবে ইলিশের কথা আলাদা থামিয়ে দিয়ে বললেন মা গঙ্গা তাকে গিলে খেয়েছে আর খাবে না বা কেন বললুম ব্যাঙা নেঙ্গার পাপে কি বললে কি বললে ব্যাঙা আর ন্যাঙ্গা নামে দুই নাকি ওখানে বাস করতো সুদীপ্তেসে বললো তাদের দুজনকে বলে সাধু বাবা আবার হাহা করে হাসলেন তারপর বললেন মজা দেখাচ্ছি বেটাদের পাঠ করি ও বাবা মহেশ্বর এড়িয়েছে এই কাকুকুটো দিস নে মরে গেলু মরে গেলুম বাবা আর গাড়ি থামান গাড়ি থামান माईरी मोरे जाओ, उरे, उरे उरे <laughs> गाड़ी थामने तक कबाली के कतुकुतुते दरजा खुले गल स्पम साधु बाबा त्रिशूल और झुली थे मरार खीटा पड़े गर्पर पड़े गधुबाबाजे दरजा शशब्दे बंध हो गल আপনি জানেন না স্যার অনেক ভাগ্যে আজ ওকে বাঘে পেয়েছিলাম বুঝলেন স্যার পুলিশের গুলিতে আমরা অক্কা পাওয়ার পর আমাদের কেউ আর দাহটা হলো না দুজনকে ধারে গঙ্গায় ফেলে দিয়েছিল পুলিশ আর ওই সাধু বাবা ও আমাদের মাংস খেয়ে কি অবস্থা করেছিল হড়হড়ি আর কদ ওই তো সামনে ঠিক জায়গায় বলবো স্যার গাড়িটা একটু থামাবেন দয়া করে মিনিট দশেকের মধ্যে ডান দিকে কয়েকটা গাছ আর ভাঙা দেওয়াল দেখা গেল তার নিচে গঙ্গা বয়ে যাচ্ছে তাও চোখে পড়ল দুজনে পেছনে বাঁদিকে দরজা খোলা শব্দ হলো তারপর ব্যাঙ্গা বললো ধন্যবাদ দরজাটা লক করে দিন স্যার খড়খড়িতে ওটা লক করা ছিল না কাচ তুলে রাখলে কি হবে আমাদের চোখে অন্যরকম দেখি গিয়ে কি অবস্থা মুখ ঘুরিয়ে ওদের দেখছিল এবার হাত উঠল দুটো কঙ্কাল দুটো নির্দোষ নিরীহ কঙ্কালকে লিফট দিয়েছি কিন্তু ভেবে দেখবিল ওই সাধু বাবা যদি অঘরপন্থী হন তাহলে আমরা বিপদে পড়তম এই সময় আমি টর্চে সুইচটা কোন এক খেয়ালে টিপে দিল্ড আলু জ্বলে উঠল সেই আলু তো আমাদের ব্যাগ সিটে দেখল না আমাদের জিনিসপত্র ঠিকই আছে শুনছিলেন ভৌতিক অ্যাডভেঞ্চার রচনা সৈয়দ মোস্তাফা সিরাজ গল্প পাঠে গল্পকার ও বড়বাবুর ভূমিকায় দ্বীপ সাধুর চরিত্রে এবং গল্পের সূত্রধার মীর সুদীপ্তর ভূমিকায় অগ্নি ন্যাঙ্গার চরিত্রে পুষ্পল ব্যাঙার ভূমিকায় সমক। অন্যান্য চরিত্রে রিচার্ড নির্ঝর অমর্ত্য ও পুষ্পল এই পর্বের শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল ইফেক্টসে শুভদ্বীপ পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইনটি এইট এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভ সেরাজকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল সৈয়দ মোস্তাফা সেরাজের লেখা ভৌতিক অ্যাডভেঞ্চার আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স